দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সলিউশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিক আলহামদুলিল্লাহি রবিলাম ও সলাত ওসলাম আশরফিলমুরসলিম নবীগিনা মোহাম্মদ ওয়াল আলিহি ওসহাবিহিমানবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে বিভিন্ন পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করে আসছি আর আমাদের সেই আলোচ্য বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয় এই দিকগুলি গত পর্বে আমরা আদর্শ মুসলিম ব্যক্তির বর্জনীয় একটি দিক আপনাদের সামনে তুলে ধরেছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি গোটা জীবনে তিনি জুলম অন্যায় অবিচার অত্যাচারকে পরিহার করবে বর্জন করবে তার কোনো কাজ তার কোনো কথা তার কোনো চেষ্টা তার কোনো প্রচেষ্টা তার কোনো দৃষ্টিভঙ্গি কোন অবস্থাতেই জুলমের জন্য হবে না জুলম করার জন্য অথবা জুলমকে প্রতিষ্ঠা করার জন্য অথবা জুলমকে সহায়তা করার জন্য কোন অবস্থাতেই সে কাজগুলো করবে না একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি এভাবে জুলমকে পরিহার করবেন তাই আমি গত পর্বে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম জেরসল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে কুছির মধ্যে এভাবে বলেছেন যে তোমরা তোমাদের মধ্যে জুলুম করোনা ইন্ডিয়া আমি আমার উপর জুলকে হারাম করে নিয়েছি ওই যে আল তুহ মোহারমান আর এই জুলমকে তোমাদের উপরও তোমাদের মাঝেও হারাম ঘোষণা করেছি ফলে আতাদু তোমরা জুলুম করো না এই যে নির্দেশ যে নির্দেশটুকু মহিয়ান রাবুল্লা আলামিন আমাদেরকে দিয়েছেন জুলমকে বর্জন করার জন্য এই নির্দেশ সত্যিকার যারা উপলব্ধি করতে পারবে এবং জুলমের যেই ভয়ঙ্কর পরিণতির কথা সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এবং কোরআনের মধ্যে আল্লাহ সুবাহন তারা যে পরিণতির কথা বলেছেন যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো যে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবে সে ব্যক্তি তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই জুলমকে পরিহার করতে পারবে বর্জন করতে পারবে এই জন্য আমরা দেখি আলহীন যখন লোকদেরকে সতর্ক করতেন জুম থেকে বারণ করতেন নিষেধ করতেন যাতে নিজেদেরকে তারা জুল থেকে বিরত রাখে এই নির্দেশ যখন দিতেন তখন তারা বিভিন্নভাবে জুলকে পরিহার করার জন্য বলতেন এবং পরামর্শ দিতেন ইমাম শাহি রহমতুল্লাহ বলেন কতই না নিকৃষ্ট পন্থা পদ্ধতি যেটি কেয়ামত পর্যন্ত পুনরুত্থান পর্যন্ত মান্দার জন্য নিকৃষ্টতম একটি পন্থা সেটি হচ্ছে আল্লাহানঈবাদ আল্লাহর বান্দাদের উপরে সীমা লঙ্ঘন করা আল্লাহ গুল আলমিন তার বান্দাদের উপর সীমা লঙ্ঘন করা আল্লাহানঈবাদ বান্দাদের উপরে এই সীমা লঙ্ঘনই তো হচ্ছে জল তাই ইমাম শাফি রহমতুল্লাহ এটাকে নাম দিয়েছেন সবচেয়ে নিকৃষ্ট পাথর অবলম্বন এ মান্দার ব্যক্তি তিনি আল্লাহকে ভয় করে থাকেন তিনি কখনো এই জাদ এই পাথিও কখনও অবলম্বন করতে পারেন না বরং তার উপর ওয়াজিব হচ্ছে তিনি এই পাথেয়াকে বর্জন করবেন এটাই মূলত একজন আদর্শ মুসলিম ব্যক্তির করণীয় তাই দেখা যায় সেলাবদের মধ্যে কেউ এইভাবে বলেছেন তিনি তার কবিতার মধ্যে বলেন আমরা কত দলকে কারিকে। কতই না আমরা দেখেছি যে তারা সীমালঙ্ঘন করেছে সীমালঙ্ঘন করতে করতে ইয়ারে করতে করতে অন্যায় করতে করতে সে দেখতে পায় যে মনে হয় যে এই তারকা তার অধীনস্থ হয়ে যাচ্ছে সে যে কত ক্ষমতা দর কত শক্তিশালী কত বিশাল কত বড় তার রাজত্ব বা কর্তৃত্ব সে এভাবেই নিজেকে ভাবে ইয়ারা নজিমাত আমার একেবারেই অমনোযোগী হয়ে যায় আল্লাহুল আলমিনের প্রতি তখন দেখা যায় যে তখন সমস্ত দুর্ঘটনার ঘন ঘটার তার দরজায় এসে উপস্থিত হয়ে যায় যেহেতু দোয়ালেম যখন জুলুম করে কোনো ব্যক্তি যখন অন্যের উপর অন্যায় করে জুলুম করে তখন ওই যার উপরে জুলুম করা হলে সেই মজলুম গভীর রাতে নিকৌশ অন্ধকারে প্রকোষ্ঠের মধ্যে বসে বসে তার রবের সাথে এই বিষয়গুলো শেয়ার করে বলে দেয় যে আমার রব আমি মজলুম আল্লাহ রাবুল আলমীর কাছে সাহায্য কামনা করে তখন দোয়ালেম আছে অমনোযোগী যে আলেম একেবারেই মানে ধাপট নিয়ে চলছে তার কোনো সতর্কতা নেই কোনো দৃষ্টি নেই কোনো খেয়াল নেই আল্লাহ হাবুল আলমের ভয় নেই আল্লাহর আজহাবের ভয় নেই নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করে সে মনে করে যে আমি চতুর্দিক থেকে নিরাপত্তার মধ্যে রয়েছি আমার ক্ষমতার আর বাইরে কি আছে সবই তো আমার ক্ষমতার অধীনে রয়েছে ঠিক এমনি একটি সময়ে ঘটনা তার সামনে এসে যায় বিভিন্ন ধরনের প্রবাহ বিভিন্ন ধরনের আক্রমণ তার সামনে এসে যায় আল্লাহ হাব্বুল আলমিন যেগুলো তার জন্য নির্ধারণ করে দিয়েছেন তখন সে হয়ে যায় এমন ব্যক্তি ওই দো আলেম গতকাল যার সম্পদের শেষ ছিল না কিন্তু একদিন পরেই মানুষ এ কথা বলতেছে কামনা করতেছে যে হাই যদি আমরা তার মতো হতাম তাহলে তো আমরা আজাবে নিমজিত হয়ে যেতাম আমরা তার মতো হই নাই এটাই আমাদের সবচেয়ে বড় সুক্রিয়ার বিষয় ফে সে এমন ব্যক্তির মতো হয়ে যাবে যার কোনো সম্পদ নেই কোনো সম্মান নেই কর্তৃত্ব হারিয়ে যাবে ক্ষমতা হারিয়ে যাবে সবকিছু হারিয়ে যাবে যেহেতু আল্লাহ এবং এর সাথে সাথে তার কিতাবের মধ্যে তার আমার মধ্যে কোন হাসানাত কোন ভালো কাজ দেখতে পাবো না কোনো ভালো পাবে না যেহেতু সারা জীবন জীবনের প্রত্যেকটি পরতে পরতে জলমের মধ্যে নিজেকে সম্পৃক্ত রেখেছিল জলম করেছিল ফলে নিজের আমল নামার মধ্যে ভালো কোনো কাজও সে দেখতে পাবে না তখন তার জন্য যেটা বিধান করা হয়েছিল তার জন্য যেই কাজটি আল্লাহ রব্বুল আলমিন নির্দিষ্ট করে দিয়েছেন যেটা ফয়সলা করে দিয়েছিলেন সেটাই তার প্রতিদান হিসেবে তাকে দেওয়া হবে এবং কোনো অবস্থাতেই আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা দেবেন না আল্লাহ রবুল আলমিন তখন তার আজাবের শাস্তি তার আজাবের লাঠি দিয়াগা থানবেন অবশ্যই এই জন্য দোয়ালিমকে জানতে হবে যে আমি যে সুযোগটুকু পাচ্ছি এর মধ্যে যদি সত্যিকার আল্লাহ রবুল আলমিনকে ভয় করে আল্লাহর শাস্তিকে ভয় করে সে ব্যক্তি কৌবা করে নে আল্লাহ রবুল আলমীর কাছে প্রত্যাবর্তন করে তাহলেই সত্যিকার ভাবে আল্লাহর আজাব থেকে নিজেকে রক্ষা করতে পারবে অন্যথায় কোনো দো ব্যক্তি যদি তবা না করে ওই নিরাপদ মনে করে নিজেকে মনে করে যে আমি জুলুম করেছি অসুবিধা কি আমার সেই ক্ষমতা আছে আমার সেই কর্তৃত্ব আছে আমার সেই রাজত্ব আছে এই তো বলে আমি জুলুম করেছি বৃক্ষিপ নেই সামান্যতম কোনো তোয়াক্কা নেই এমনি অবস্থা যদি কোনো ব্যক্তির হয় তাহলে অবশ্যই তাকে একদিন আল্লাহাবুল আলমের কাছে এভাবেই সম্মুখীন হতে হবে আর এই শাস্তি মূলত আলমের দুনিয়াতেও হতে পারে আখরাতেও হতে পারে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই দো আলিমকে আল্লাহ সুবাহানু তালা এই পৃথিবীতে শাস্তি না দিয়ে তার এই জুলমের কারণে সে মানুষের উপর যে কর্তৃত্ব দেখিয়েছে এবং আল্লাহ সুবাহানু তালা কর্তৃত্বের বৈশিষ্ট্যের যে দিক থেকে নিজের জন্য বৈধ করে নিয়েছে সেই কারণে আল্লাহ সুবাহানু তালা তাকে পৃথিবীতেই অন্তত কিছু শাস্তি দেবেনই দেবেন পৃথিবীতে অবশ্যই কিছু শাস্তি সে পাবেই পাবে কিন্তু তার প্রকৃত শাস্তি মূলত আল্লাহ সুবাহানু তালা আখরাতে রেখে দিয়েছেন কেয়ামতুদ্দিন কঠিন সময় এটি তার জন্য অন্ধকার হয়ে আসবে গোটাটাই এটি দিন তার জন্য অন্ধকার হয়ে যাবে এই বিষয়টি জানার পরে চার নম্বর যে পয়েন্টটি একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে জানতে হবে সেটি হলো আদর্শ মুসলিম ব্যক্তি এটিও সত্যিকার ভাবে জানবে যে আদর্শ মুসলিম ব্যক্তি এই দৃঢ়ভাবে দৃঢ় প্রত্যয়ের সাথে এটি জানবে যে আলেমের ব্যাপারে যেই শাস্তির কথা আল্লাহ সুবাহ তারা বলেছেন অবশ্যই মহিয়ান রাব্বুল ইজতওয়াল জাল তো আলেমের জন্য সেই শাস্তি আল্লাহ রব্বুল আলমিন দেবেনি দেবেন তো আলেমকে সেই শাস্তির মুখোমুখি হতেই হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এখন আমাদেরকে একটু বিরতিতে যেতে হচ্ছেন ইনশাআল্লাহ তারা বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 জীবনের সকল ক্ষেত্রে রসল্লাহ সাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন বিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শন सम्र जीवन केन्द् मूल्यबोध विश्वास जीवन जापन धर्म के भूल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 श्वजहान परिचालनारे सुंदर एक विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफुद् तलो शुन, के जीवन गढ़ार पृथ्वी बांगल्पर निवाचित किताब बुल माराम मीन आदिल्ला तिल्हाकाम यमे दर्श हादीसा होकल के सुनारंत्रण देख बलुगुल माराम दरसे शुदुम्रील आज सन्ध्या छुपुरेश সুপ্রিয় দর্শক বিরতির ফর ফিরে এলাম আবার আলোচনায় বিরতির আগে আমরা আলোচনা করতেছিলাম যে একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে অবশ্যই জানতে হবে যে মহিয়ান আল্লাহবুল আলমিন জোয়ালেমদের ব্যাপারে অমনোযোগী নন অবশ্যই আল্লাহ সুবহানুব তালা জোয়ালেমদেরকে যে শাস্তির হুমকি দিয়েছেন যে শাস্তি থেকে জোয়ালিমদেরকে আল্লাহ সুবাহানব তালা সতর্ক করেছেন সেই শাস্তি দোয়ালেমকে অবশ্যই পাবেই পাবে জোয়ালেমকে এই শাস্তি থেকে কোনো কিছুই রক্ষা করতে পারবে না তারা যতই প্রচেষ্টা থাকুক না কেন নিজের আল্লাহ হব্বুল আলমীর আজাব থেকে নিজেকে রক্ষা করার জন্য তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি দৃঢ় প্রত্যয়ের সাথে এটি জানবে যে আল্লাহ হব্বুল আলমিন জালেমদেরকে অবকাশ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন জালেম যে আজকে জুলুম করে যাচ্ছে নির্বিচারে মানুষের উপর জুলুম করছে অত্যাচার করছে এটি এজন্য যে আল্লাহ হবুল আলমিনের ক্ষমতা নেই তার ক্ষমতা রয়েছে এই জন্য করছে না বরং আল্লাহ সুবাহ তাকে অবকাশ দিচ্ছে আল্লাহ ইচ্ছে করলেই যে কোনো কিন্তু তারপরে আল্লাহ সুবাহন তালা জালেমকে অবকাশ দিচ্ছেন সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়ের মধ্যে মহিয়াম রাবুল ইসলাদ করেন জুলমের দিকে তাকিয়ে আমরা নির্বিকার হয়ে যাই জুল করা যাচ্ছে নির্দিধায় স্পর্ধার সাথে ভয়ঙ্কর সাহসিকতার সাথে মানুষের উপর নির্বিচার অত্যাচার করে যাচ্ছে অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে আমাদের মনে হয় যেন এই দলমের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বেখবর হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে খবর নেই একের পর এক ঝুলম করে মনে হয় যেন পার পেয়ে যাচ্ছে মানুষের হাত থেকে নিজেকে মুক্ত করে নিচ্ছে কিন্তু না আল্লাহ সুবাহন তালা স্পষ্ট করে সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে বলে দিচ্ছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা একটু ভালো করে আয়তে তফসিদ দেখে নিন আল্লাহতলা বলছেন এই দলে যা করছে এইগুলোর ব্যাপারে আল্লাহ রোগী নন তোমরা এমনটি মনে করো না যে তিনি অমনোযোগী তিনি জানেন না তিনি খবর রাখেন না তার কাছে এই বিষয় সম্পর্কে স্পষ্ট জ্ঞান নেই তোমরা এই ধরনের ধারণা করার কোনো সুযোগ নেই বরং তাদেরকে ওই দিনের জন্য অবকাশ দেওয়া হচ্ছে সুযোগ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে ওই দিনের জন্য তশ খাসুফি হিল আবসর যেই দিন বড় বড় হয়ে যাবে স্থির হয়ে যাবে মানুষের সামনে অবলকিত হবে মানুষ দেখতে পাবে যে মানুষের চোখগুলো সেদিন বড় বড় হয় স্থির হয়ে যাবে যেমন কোন ভয়ঙ্কর ঘটনা যখন আমরা দেখি ভয় অস্থির হয়ে মানুষ তার চোখকে খাড়া করে ফেলে ঠিক তেমনি পাবে ওই ক্রিয়ামতের কঠিন দিনে যখন ব্যয়াব শাস্তি এবং কঠিন অবস্থার মুখোমুখি আল্লাহ রব্বুল আলমীর বান্দাগুন হবেন তখন তাদের চোখ ঘুরে পাবে স্থির হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবাহন আলা বলে দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে অবকাশ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন ওই দিনের জন্য ওই দিন তাদেরকে আল্লাহ সুবাহানুদ্ দৌড়বেন ওই দিন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে পাকড়াও করবেন তাই জো আলমকে আজকে খুশি হওয়ার কোনো সুযোগ নেই জো জন্য আয়তের মধ্যে কোনো সুসংবাদ নেই যে সে হয়তো মনে করতে পারে যে মহিয়ান আল্লাহ রাব্বুল আলমিন তাকে সুসংবাদ দিচ্ছে হ্যাঁ তোমারকে অবকাশ দিচ্ছি তোমাকে ছেড়ে দিলাম তোমার জন্য সুযোগ করে দিলাম এই সুযোগটুকু তার জন্য সুযোগ নয় দোহালেমকে অবশ্যই স্মরণ করতে হবে এই সুযোগটুকু তার জন্য কঠিন তাকে কঠিন অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাই দুনিয়ার শাস্তি যদি সে পেয়ে যায় এটি তার জন্য উত্তম হতো এটি তার জন্য ভালো হতো আখেরাতের শাস্তির মুখোমুখি হওয়ার চেয়ে এটি মূলত আল্লাহ সুবাহানু তালা জোহালেমের পরিণতি সম্পর্কে এই আয়তের মধ্যে উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আল্লাহর্বুল আলমিন সুর আল বাকার চৈত নম্বর আয়তের মধ্যে স্বাস্থ্য করেন ওমালিন তারা যা করছে তারা যে অপরাধ অন্যায় করছে যে জুলুমগুলো করছে যে কাজগুলো তারা করছে এই সব কিছু সম্পর্কে আল্লাহ রবুল আলমিন বেখবর নন সেটি ভালো হোক বন্ধ হোক সেটি কল্যাণ হোক ক অকল্যাণ হোক তাদের পক্ষে হোক বিপক্ষে হোক যাই হোক না কেন যে কাজগুলো তারা করছে আল্লাহ রাবুল আলমিন তাদের এই কাজগুলো থেকে অমনোযোগী নন গাফিল নন এগুলো থেকে বেখবর নন আল্লাহ রাবুল আলমিন কাছে এগুলো খবর আছে একটি ভালো কাজ করেন তাও আল্লাহ হবুল আলমিনের কাছে খবর আছে আর একটি মন্দ কাজ করেন যে কাজটি আপনার জন্য গর্হিত নিষিদ্ধ ছিল ওই নিষিদ্ধ কাজে যদি লিপ্ত হন সেটাও আল্লাহ হবুল কাছে অবশ্যই জানা রয়েছে আল্লাহবুল্লা বাইরে নয় এ ব্যাপারে আল্লাহ সুবাহানু তালা মনোযোগী নন এই কথাকে আল্লাহ সুবাহ কোরআন করিমের সুরা আন্দের একষট্টি নম্বর মধ্যে এইভাবে বলেছেন যদি আল্লাহ রব্বুল আলমিন মানুষগুলোকে তাদের জুলমের কারণে সবাইকে পাকড়াও করতেন তাহলে মা তারা কালাইয়া দ্যাব এই পৃথিবীর মধ্যে একটি বিচরণশীল প্রাণীকেও আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দিতেন না কারণ জুলম এত সূক্ষ্ম এত ক্ষুদ্র যে মানুষ নিজের জীবনের কোনো না কোনো একটি পরতে কোনো না কোনো একটি স্টেজে কোনো একটি পর্যায়ে সেই ব্যক্তি জুলমে লিপ্ত হয়ে যায় জুলমের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে ফেলে তাই যদি আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে তাদের জুলমের কারণে সাথে সাথে পাকড়াও করতেন সাথে সাথেই আল্লাহ হাবুল আলমিন তাদেরকে ধরতেন তাদেরকে শাস্তি দিতেন তাহলে এই পৃথিবীর মধ্যে কোনো বিচরণশীল প্রাণীকে আল্লাহবুল ছাপতেন না সবাই এর মধ্যে পাকরাও হয়ে যেত তাহলে তো আল্লাহ হাবুল আলমিন সমস্ত প্রাণী জগৎকে সমস্ত মানুষ জিন এবং প্রাণীকে শাস্তি দিতে বাধ্য হতেন যেহেতু জুলুম থেকে কেউ নিজেকে মুক্ত রাখতে পারে না আল্লাহ রুহুম তাদেরকে অবকাশ দেন জালেমদেরকে ডিলে করেন একটু ছেড়ে দেন ইলা আজালিম মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত ওই নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেয়া অর্থ এই নয় যে তাদেরকে জল জন্য সুযোগ করে দেয়া হচ্ছে ও নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়ার অর্থ এই নয় যে যে তারা এই পৃথিবীতে বৃদ্ধি করবে জোর বাড়িয়ে দেবে এটা উদ্দেশ্য নয় বরং আল্লাহ রবুল আলমিন এই অবকাশটুকু দিচ্ছেন যাতে করে তাদেরকে সত্যিকারভাবে পাকড়াও করা যেতে পারে যাতে করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা শেষ ধরা আল্লাহ রব্বুল আলমীর কাছে তাদের হতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই অবকাশটুকু দেখছেন ওলা ইজ আলিম মুসাম্মা ফেজাহুম লেস্তাহির আতমেমুন সুতরাং যখন তাদের ওই নির্ধারিত সময় এসে যাবে যেই সময় তাদের জন্য নির্ধারিত সুরায় নাহলের মধ্যে একথা আল্লাহ সুবাহ বলেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনরা এতক্ষণ যে বিষয়টি আমরা শেয়ার করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি অথবা যে বিষয়টি আমরা আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি তিনি উপলব্ধি করবেন যে আল্লাহ সুবাহানু তালা যে জো অবকাশ দিচ্ছেন এটি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে জোয়ালিমকে শাস্তির দিকে ধাবিত করা হচ্ছে শাস্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আল্লাহ রাবুল আলমিন অমনোযোগী এই জন্য নন তাই আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই অস্থির হওয়ার কোনো কারণ নেই এই ধারণা করার কোনো কারণ নেই যে আল্লাহ রাবুল আলমিন মনে হয় আমাদেরকে সাহায্য করবেন না মনে হয় আমাদের বিষয়টি আল্লাহ রব্লুল আলমিনের কাছে বিস্তৃত হয়ে গিয়েছে নামজ বিক এই ধারণা করার অবকাশ কোনো সুযোগ নেই তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়টি উপলব্ধি করবেন তিনি বুঝবেন যে না এটি আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে তার জন্য অবকাশ আল্লাহ রব্বুল আলমিন তার ব্যাপারে যেই প্রতিশ্রুতি দিয়েছেন যেই শাস্তির বক্তব্য দিয়েছেন ঘোষণা দিয়েছেন সেটি অবশ্যই দুনিয়া অথবা আখড়াতে তাকে পাবেই পাবে এতে কোনো সন্দেহ নেই এরপরে পাঁচ নম্বর যে পয়েন্টটি একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে খুব গুরুত্ব দিয়ে জানতে হবে সেটি হল আল্লাহ তালা জোয়ালিমকে পৃথিবীতেই শাস্তি দিয়ে বিশ্ববাসীর কাছে তার পরিণতি তুলে ধরবেন এই পৃথিবীর জোয়ালিমদের ইতিহাস যদি কোনো ব্যক্তি পড়েন কারো কাছে যদি ওই তাগুদদের ইতিহাস যদি কারো কাছে স্পষ্ট হয় তাহলে সে বুঝতে পারবে যারা পৃথিবীর মানুষের উপরে ঝুলুম করেছে অত্যাচার করেছে অন্যায়ের পর অন্যায় করেছে মানুষের হকুক অধিকারকে নষ্ট করেছে এবং নিজের ক্ষমতাকে বাঁকাবুক্ত করার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য নিজের মসনদকে শক্তিশালী করার জন্য যত প্রচেষ্টা করা দরকার সব কিছু করেছে কিন্তু শেষ পরিণতি তার কি হয়েছে শেষ পরিণতি তার হয়েছে ভয়াল পরিণতি হয়েছে পৃথিবীতেই মানুষের কাছে সে ওই জুলমের কিছু পরিণতি পেয়েছে এবং সেই পরিণতি দিয়াল্লাহবুল আলমিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে জলেমকে আমি দুনিয়াতেও পাকড়াও করব জলেমকে যে আখরাতে পাকড়াও করব তা নয় আমরা কি যখন জানব জলেমদের ইতিহাস যখন জানব তখন আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আপনারা জানেন এই পৃথিবীতে যারা জুলুম করে বছরের পর বছর ক্ষমতায় টিকেছিল মানুষের পর অন্যায় করেছিল শেষ পর্যন্ত তারা কিভাবে পৃথিবী থেকে অপমানিত লাঞ্ছিত হয়ে নিকৃষ্টভাবে পৃথিবী থেকে বিতাড়িত হয়েছে পৃথিবীবাসী তাদের জন্য কোনো আফসোস করেনি পৃথিবীবাসী তাদের জন্য কোনো কান্না করেনি কেন যেহেতু তাদের এর কারণে পৃথিবীবাসী তাদের উপর অতিষ্ঠ হয়ে গিয়েছিল পৃথিবীবাসী তাদের এই জন্মের কারণে তাদের প্রতি তাদের যেই ভালোবাসা থাকার কথা যেই অনুরাগ থাকার কথা তাদের প্রতি যেই টান থাকার কথা বা তাদের প্রতি যে আকর্ষণ আকৃষ্ট হওয়ার কথা এইগুলো কিছুই তাদের ছিল না পৃথিবীবাসীর তাই এটি আমাদেরকে জানতে হবে এটাকেই মূলত আমরা দেখি যে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম একটি হাদিসের মধ্যে এভাবে স্পষ্ট করে তুলে ধরেছেন যে হাদিসটি বর্ণনা করেছেন আবু বাকরি আল্লাহ তালন বর্ণা করেন রসুল্লাহ উলী আসালাম ইসাদ করেছেন যে এই পৃথিবীর মধ্যে কোন গুনা নেই অপরাধ নেই কোন অন্যায় নেই যে অন্যায়ের শাস্তি ওই অন্যায়কারীকে ওই অপরাধকারীকে আল্লাহ রাবুল আহমিন পৃথিবীতেই তাকে শাস্তি দিয়ে দেবেন তার জন্য আল্লাহুল ধারণ করে রেখেছেন সেই শাস্তি সহরা কাতিয়াত রাহিম এর একটি হচ্ছে জুলমের মতো অপরাধ এর শাস্তিকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতেই দেবেন এবং কাতিয়াতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর অপরাধ কোন ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে তার অপরাধ টুকুকে আল্লাহ সুবাহানুয়ে তালা দুনিয়াতেই তার জন্য শাস্তি দিয়ে দেবেন হাদিসটি বর্ণনা করেছেন আবুদাউত্য সুনানের মধ্যে হাদিস নম্বর চার হাজার এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন তিনি বলেন আল বাঘ ইহু আব্দুল মুসা আতুলার মাকলু খাত এই হাদিসের মধ্যে বাঘি বলতে বোঝানো হয়েছে আব্দুল অন্যায় অবিচার অত্যাচার বলে ইসা আতুই মাকখলু খাত এবং সৃষ্টি জগতের প্রতি দুর আচরণ দুর্ব্যবহার এটা এখানে জল বোঝানো হয়েছে তাই কোনো ব্যক্তি যদি এই ধরনের জুলমে লিপ্ত হয় আল্লাহ সুবাহানু তারা তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দিবেন। দুনিয়াতে তার জন্য শাস্তি থাকবে কিন্তু এর অর্থ এই নয় যে আখেরাতে তার শাস্তি মহকুফ হয়ে যাবে ফিল মধ্যে বলে হচ্ছে। যে আখেরাতে তার শাস্তি নিশ্চিত করেই তারপরে দুনিয়াতে অতিরিক্ত আল্লাহ সুবাহ তারা তাকে শাস্তি দিবেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আর আমাদের হাতে সময় নেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে এখানেই ইনশা আল্লাহ তারা আগামী পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ايبو تشعر ايقاني ششكورسي واخر دعوانا والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته सुरक्षित पवित्र जकत आई आई अलोटी रोड बार्मिंग पाउंड उंड नंबर शून्य नोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर समाधान আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা